কিতাবুত তাওহীদ লি ইমাম ইবনে খুযায়মা ইমাম ইবনে খুযায়মা রাহিমাহুল্লাহ তিনি একটি কিতাবুত তাওহীদ ইনামদি তিনি একটি কিতাব সংকলন করেছেন অনরূপভাবে ইমাম ইবনে মানজাহ রাহিমাহুল্লাহ তিনি একটি কিতাব সংকলন করেছেন তার নাম দিয়েছেন কিতাবুত তাওহীদ অনরূপভাবে ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনি আরেকটি আমরা বুঝছি বা আমরা বুঝলাম যে কিতাব উত্তিদ এটি কিতাব এই করেছেন। আমরা অন্যভাবে যদি লক্ষ্য করি ইবন রাজাব রাহমাহুল্লা তিনিও কিতাব সংকলন করেছেন একই নাম দিয়ে কিতাব উত্তম প্রসিদ্ধ যেগুলি হাদিসের সংকলিত কিতাব সেগুলিতে মূলত প্রতিটিতেই সেই তাওহেদ সম্পর্কিত আলোচনা কিন্তু সেই তাউহিদ সম্পর্কিত আলোচনাগুলি, তারা হয়তো বিভিন্ন নাম দিয়ে নিয়ে এসেছেন যেমন কেউ কিতাবুল ইমান এ নাম দিয়েও সেখানে কিতাবুল ইমান ইমান এর পর্ব দিয়ে সেখানে তিনি তাওহিদ সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করেছেন ইমাম মুসলিম রাহেমহল্লা সহি মুসলিমে ইমাম বুখারি রহমাহল্লা তিনিও সহি বুখারির শুরুর দিকে কিতাবুল ইমান নিয়ে এসেছেন অনুরব আবার কেউ কেউ কিতাব উচ্ছন্না যেমন ইমাম আবু দাউদ ইমাম রাহমা হল্লা রাহমা হল্লাহ ইত্যাদি তারা আবার কেউ কেউ কিতাব নাম দিয়েও সেখানে তাওহিদ এর আলোচনা অবতারণা করেছেন প্রিয় বন্ধুরা তাই আসুন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রতিটি মুমিন মুসলিমের ইমানকে যদি আমরা ঠিক করতে চাই আমরা যদি শের মুক্ত হয়ে আল্লাহ সুবহান এদত করতে চাই আল্লাহ সুবহান কাছে প্রিয় হতে চাই তাহলে আমাদের বিকল্প কোন পথ নেই একটি পথ সেটি হলো আল্লাহ সুহান যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করা এবং ভালোভাবে উপলব্ধি করে আমাদের সেই বিষয়ে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সেভাবেই পরিচালনা করা আসুন লেখক রহেমা হল্লাহ এই কিতাবত্তহিত তিনি আসলে নিজস্ব কোন বক্তব্য বা নিজস্ব কোনো মতামত দিয়ে তিনি এ কিতাবকে সংকলন করেননি বরং এ কেতাব তিনি সংকলন করেছেন এই কিতাবের যে ধারা তিনি প্রতিটি কিতাবের মধ্যে অধ্যায় ভেদেছেন এবং সেই অধ্যায়ে প্রতিটি অধ্যায় সর্বপ্রথম সেই বিষয় কেন্দ্র করে আল্লাহ সুবহানার করিম থেকে আয়াত নিয়ে এসেছেন অতঃপর তিনি সেই বিষয়কে কেন্দ্র করে নবী সাল আলী সাল্লাম এর হাদিস থাকলে সেটা নিয়ে এসেছেন অতঃপর সেই বিষয়কে কেন্দ্র করে প্রতিটি অধ্যায়ে বেশ কিছু সেই কোরআনের আয়াত ও হাদিস এবং সে বিষয়গুলির আলোকে শিক্ষণীয় অনেকগুলি বিষয় ইমাম রাহেমাহুল্লা লেখক রাহেমাহুল্লাহ তিনি সংকলন করেছেন প্রিয় বন্ধুরা আসুন আমাদের এখন বিষয় আলোকে যে বিষয় হওয়া দরকার যে আকিদা বিশ্বাস হওয়া দরকার যে তাওহেদি চেতনা থাকা দরকার সে বিষয়কেই কেন্দ্র করে লেখক রাহেমাহুল্লাহ তিনি এই কিতাবটি সংকলন করেছেন আসুন আমরা একটু কিতাব শুরু করার পূর্বেই আর জেনে নেই যে তাওহীদ কাকে বলে তাও কি তাও একটি গুরুত্বপূর্ণ বিষয় যার সংজ্ঞা তাওহিদ শব্দটি হলো আরবি শব্দ যেটি আরবি শব্দ মাজদার বলা হয় বা শব্দের মানে শব্দের ক্রিয়ার মোল যে এই তাওহেদ শব্দটি ওয়াহাদা শব্দ থেকে এসেছে হা ডাল এই তিনটি অক্ষরের থেকেই উৎপত্তি হয়েছে এই শব্দটির যেটি কোন বিষয়কে বস্তুকে এক করে দেওয়া এর নামই হলো তাও এর শাব্দিক অর্থ এটাকেই শাব্দিক বলা হয় কোনো বিষয়কে কোন বস্তুকে এক করে দেওয়া এর নাম হচ্ছে তাও হিদ শাব্দিক এরপরে আসুন শরিয়তের পরিভাষায় তাও কাকে বলা যেতে পারে আমরা এর একটু সংজ্ঞা জেনে নেওয়ার চেষ্টা করি তাওহীদ এটি একটি ব্যাপক বিষয় তাই এই বিষয়ে সমাজ তারা বিভিন্ন রকমের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন বিষয়টিকে ফুটিয়ে তোলার জন্যে তো সংক্ষিপ্ত আমরা এ তাওহেদের সংজ্ঞাস্বরূপ যেটি বলতে পারি তা হলো আল্লাহ রাবুল আলমিন এর যে সমস্ত একত্ববাদের আল্লাহ সুবাহের যে সাইড গুলি যে যে দিকগুলি রয়েছে সব দিকগুলির ক্ষেত্রে আল্লাহ যে সুবাহবাদ সেটিকে স্বীকৃতি দেওয়া সেটিকে প্রতিষ্ঠিত করা বা সেটিকে বিশ্বাস করা ও সেটিকে আমলে নিয়ে আসা এর নামই হল তাওদ তাই আরবি ভাষায় আমরা বলতে পারি যে বিমা ইফরাজ্লাহি তু মিনারুবুয়াল উলুয় মালিক হিসাবে গোটা বিশ্বের একমাত্র পরিচালক হিসাবে আল্লাহ সুবাহ তার যে এই রুব অর্থাৎ এই পরিচালনা প্রতিপালনের দিক থেকে আল্লাহ সুবাহ তার জন্য যেগুলি বিশেষত্ব রয়েছে সেগুলি তার করা। তার জন্য মেনে নেওয়া এটি হলো একটি দিক দ্বিতীয় দিক হলো ইফরাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহ তাকেই শুধুমাত্র যোগ্য এবাদত পাওয়ার যোগ্য এবাদত পাওয়ার একক অধিকারী হিসেবে মনে করা। এটি হলের দৃষ্টিক দৃষ্টিকোণ আসমা ও সেফাতের ক্ষেত্রে শুধু তাকেই এক মনে করা প্রিয় বন্ধুরা আমরা এখন একটু ছোট বিরতির দিকে যাচ্ছি বিরতির পরে আবার আমরা এ বিষয় প্রকার প্রকারগুলি নিয়ে আলোচনা করবো ইনসা আল্লাহ রমজান মুবারক আদাহালুস সিয়াম ওয়া তলাসা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদ্রুদু জানাদবী আমার পক্ষ থেকে এবং পিস বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ কুরআন একটা চুরান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখানোর রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন আপনারা ধৈর্য সহকারে আমাদের কিতাব শুনছিলেন আবার আসুন আমরা সেই দর্শের বাকি অংশ পূরণ করতে যাচ্ছি তাওহেদের সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলেছি তা হলো إفراد الله تعالى بما يختص به من الربوبية والألوهية والأسماء والصفات أرثت الربوبية تركترى الله سبحانه وتعالى جي شكول كيشور تيني أك مطر پوري چالوك أك مطر سرشتا أك مطر ماليك اي الله سبحانه وتعالى كي اكو كيشابي شكري تي دوا اكو كيشابي ميني نوا دي تي اهلو আবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহ শুধুমাত্র তিনিই যোগ্যতা একমাত্র তিনি রাখেন সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তার সুবাহ যেটি বিষয় তা হল আল্লাহ সুবাহ তিনি নিজেই তার কতগুলি সুন্দর নাম বনানা করেছেন যেমন আল্লাহ বলছেন ওলিল্লাহ আল্লাহ সুবাহর অনেকগুলি সুন্দর সুন্দর নাম রয়েছে তাই সেই সুন্দর নামগুলির ক্ষেত্রে এটি হচ্ছে তাওহিদ এর তৃতীয় দিক অর্থাৎ আল্লাহ সুবাহ সুন্দর নাম অপুত পবিত্র গোনাবলীর ক্ষেত্রে তাকেই শুধু তার জন্যই সেগুলিকে খাস করা তার জন্য সেগুলিকে নির্দিষ্ট করে রাখা এর সাথে ক্ষেত্রে প্রতিপালন সৃষ্টি ইত্যাদির ক্ষেত্রে উলুহিয়াতের ক্ষেত্রে আবাদত যাবতীয় এবাদত পাওয়ার অধিকার একমাত্র আল্লাহর এই দৃষ্টিকোণ থেকে এবং আল্লাহ সুবাহর সুন্দর নাম ও গুণাবলী সমূহ শুধুমাত্র তার জন্যেই সাব্যস্ত করা তার জন্যে স্বীকৃতি দেওয়া এবং তার জন্যই নির্ধারিত করে নেওয়া নাম হচ্ছে আসুন। আমরা এখন তাহলে এই সংজ্ঞার আলোকে একটু তাওহিদ এর প্রকার রয়েছে কিনা একটু জেনে নেওয়ার চেষ্টা করি তাওহিদ এর প্রকার বর্ণনা করতে গেলে আমরা সাধারণত তাওহিদকে তিন ভাগে বিভক্ত করতে পারি প্রথম হলো তৌহিদ আর ভাগকে আমরা বলবো যে তৌহিদ আর রুবু অর্থাৎ গোটা বিশ্ব বিশ্বে যা কিছু রয়েছে সমগ্র আসমান জমিন ও যত কিছু উভয়ের মাঝে রয়েছে সকলকে সৃষ্টির ক্ষেত্রে अल्लाह सुबहना सबकिा सब किस मालिक सबकिचालक सबकिपालन कारी सबकिा सबकिछ जीवन और मरण मालिक एकम्र आल्ला ए, ए दिक्थेद এই দিক থেকে শুধুমাত্র আল্লাহ সুবহান হতলা কে আমরা মনে করব এবং আল্লাহ জন্যই এগুলিকে নির্দিষ্ট করব আল্লাহ সুবাহ আমরা স্বীকৃতি দিব অর্থাৎ সারা বিশ্বের পরিচালক সারা বিশ্বের স্রষ্টা সারা বিশ্বের মালিক সারা বিশ্বের সব কিছুর পরিচালনার অধিকারী বা সব কিছুর ধ্বংস করারও অধিকারী একমাত্র আল্লাহ সুবাহান হাত আলা এই দিক থেকেই যে তৌহিদ সেটাকে বলা হয় তাওহিদ আর রোবয়া দ্বিতীয় প্রকার তৌহিদ আরো যেই হোক না কেন যত রকমের মাহলুক সব মখলুকের সকল প্রকার আবাদত পাওয়ার একমাত্র অধিকার যা রয়েছে তিনি হলেন আল্লাহ সুবাহ আলার তাই এই আবাদতের দৃষ্টিকোণ থেকে একমাত্র আল্লাহ সুবাহর জন্য আবাদত করা এবং একমাত্র তাকেই স্মরণ করে বা তাকেই লক্ষ্য করে এই যাবতীয় স্বীকৃতি দেওয়া এবং বাস্তবে পালন করা এর নাম হলো তহিদ আল উলুহিয়া তৃতীয় প্রকার বলতে পারি আমরা তৌহিদ আল আসমা ওয়াসিফাত অর্থাৎ আল্লাহ সুবাহ তিনি নিজেই তার কোরআনুল কেরিমে এবং রাসুল সাল আলি হোসাল্লাম তার হাদিসে আল্লাহ সুবহান যে সমস্ত সুন্দর নামগুলি বর্ণনা করেছেন সেই নামগুলি একমাত্র আল্লাহ জন্য সুবাহরাস করে স্বীকৃতি দেওয়া মেনে নেওয়া এবং সেগুলিকে আহ তার জন্যই নির্ধারণ করা আল্লাহ ভাবে আল্লাহ সুবাহ তার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তার যে গুণাবলীগুলি রয়েছে সেগুলি একমাত্র তার জন্যই খাস করে সাব্যস্ত করা এটি হচ্ছে তাওহিদ আল আসমা ও সিফাত প্রিয় বন্ধুরা তাই আসুন আমরা বলতে পারি তৌহেদ হলো তিন প্রকার প্রথম হলো তৌহিদ আর ক্ষেত্রে আল্লাহ সুবহান পাওয়ার দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহবাদ তৃতীয় হলো তৌহিদ আল আসমা ও সিফাত আল্লাহ সুবাহর সুন্দর নাম ও গুনাবলির ক্ষেত্রে আল্লাহ সুবাহর যে একত্রবাদ হলে তাওহিদের তিন প্রকার আমরা প্রকার মূলত দেখুন কোরআনুল কারিমের বর্তমান আমাদের মাঝে যে মুসাফ রয়েছে যদি প্রথম সুরা তাহলে সৌরাতুল ফাতেহা সৌরাতুল ফতেহার শুরুতেই যদি আমরা লক্ষ্য করি আল্লাহ রাবুলি আলমিন বলছেন এই আয়াতগুলির মাঝে যেন এই তাহিদের যে আলোচনা করেছেন সেটি হলো এই তিন প্রকারের তৌহিদ প্রথম হলো আলহামদুলিল্লাহ আলমিন যাবতীয় সকল প্রকারের প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানী সব কিছুর মালিক সেই সুবাহ জন্যই যাবতীয় প্রশংসা তিনি হলেন সবকিছুর রব তাহলে সবকিছুর রব আল্লাহ সুবাহ তাহলে এই আয়াত প্রমাণ করে দিচ্ছে। আল্লাহ সুবাহ তিনি একত্রবাদ তার যে একত্রতা সেটা হলো সবকিছুর রেত্রে প্রতিপালনের ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে দ্বিতীয় প্রকার যদি আমরা আসি মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন যেগুলি আলোচনা করছেন সেগুলি তাহিদ আলমা ওফাদ অর্থাৎ আল্লাহ রবাহ আলমিনের নাম ও গুনাবুলির ক্ষেত্রে যেমন এরপরেই হল আর রহমান রহিম সুহান হুয়া আলা তিনি হলেন রহমান তিনি হলেন রাহিম রহমান এবং রহিম এগুলি তার নাম এবং এগুলি তার গুণ পুত্র তাই এখানে তাও সেফাত প্রমাণিত হচ্ছে তৃতীয় বিষয় আমরা একমাত্রই আপনার এই করি এবং একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আবাদত হবে একমাত্র আল্লাহ সুবাহ আর কারো হতে পারে না সেটি জিনের আবাদত হোক আর ইনসানের আবাদত হোক আর যে হবে শুধুমাত্র আল্লাহ মকলুকার আলার প্রার্থনা হবে শুধুমাত্র আল্লাহ সুবহান হওয়া তালার কাছেই সাহায্য চাইব শুধু আল্লাহ সুবহানা হাত আলার কাছেই অন্য আর কারো কাছে নয় তাই এই আয়াত যেন আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আরেকটি তা উহিদের কথা সেটি হলো তৌহিদ আল উলুহিয়া দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহ আল্লাহ সুবহান অতএব এই কোরআন মজিদে সর্বপ্রথম সৌরাতুল ফাতেহা এর শুরুর দিকের আয়াতগুলি আমাদেরকে জন্য তিনটি তৌহিদের দিক তুলে ধরল একটি হলো তৌহিদ রুবিয়া প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ রাবুলি আলমিনের একতবাদ তৌহিদ আরেকটি হচ্ছে তৌহিদ আল উলুহিয়া এবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহান তৌহিদ বা একত্রবাদ আরেকটি হলো তৌহিদ আল আসমা ও সিফাত আল্লাহ সুবাহ সুন্দর নাম ও গুনাবুলির দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাল তৌহিদ খুঁজে দেখি অনুসন্ধান করে চিন্তা করি তাহলে এই তিন প্রকার তাহিদ সেখানে আমরা পাচ্ছি আল্লাহ রবী আলমিন বলছেন বিসমিল্লাহ রহমান রহিমি নাস। الله رب العالمين تنتي تاوهيدة جنة تين آياتي تلو دورو چن پرتم هلو قل اعوذ برب الناس بولون امي آسروي چاچه کار کاتش برب الناس گتا ما نبجة تير جنی راب جنی پوري چالوك جنی سرشتا پرتپالوك جنی خالق جنی متصرف مصرف شیمحان سبحانه و تعالى تر راب ای ربوبیات پرتم آيات رمد دهم را پاتشی এরপরে হলো কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস এরপরে আসছে মালিকিন নাস মালিক একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম এবং মালিক এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত একটি বৈশিষ্ট্য তাই মালিকিন নাস এই আয়াত থেকে আমরা পাচ্ছি তাওহীদ আল আসমা ওয়া সিফাত এরপরে গোটা মানব এবাদতের একমাত্র অধিকারী তিনি হলেন আল্লাহ সুহানা হুয়া চালা আর কোনো রাজা বাদশাহ নয় আর কোন প্রতিমা নয় আর কোনো দেবতা নয় আর অন্য কোনো শক্তি নয় কোনো গাছ নয় কোনো পাথর নয় কোনো পাহাড় নয় কোন পর্বত নয় কোনো চন্দ্র নয় কোন সূর্য নয় কোন নক্ষত্র নয় সব মানবজাতির সকল প্রকার এবাদতের মালিক হলেন সকল প্রকার এবাদত সম্পাদন করা হবে একজনের কাছেই তিনি হলেন আল্লাহ সুবহানা হুয়া চালা প্রিয় বন্ধুরা আমার কোরআনুল সর্বশেষ সোরা সেই সোরাটিও আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে তৌহিদ এটি হলো তিন প্রকার প্রথম হল তাওহিদ আর অর্থাৎ আল্লাহ প্রতিপালনের দিক থেকে একমাত্র তাকেই স্মরণ করা যে তিনি হলেন আমার একমাত্র স্রষ্টা তিনি হলেন আমার একমাত্র মালিক তিনি হলেন আমার একমাত্র জীবন মরণের মালিক তিনি ছাড়া আর কেউ নেই অনুরব এটিকে স্মরণ করা যাই আল্লাহ রব্বুল আলামিন। تنه جمان قرآن الكرمي بحجائق الله رب العالمين بولتن الله بولتن يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم هذا ما نبشكال اعبدوا تمنا عبادت کروا كيف عبادت کروا ربكم الذي خلقكم والذين من قبلكم جنه تما در كي سرشتی کرتن والذين من قبلكم تما در پور بأراجات شب چلو شكال كي جنه سرشتی کرتن تنه حلن الله سبحانه تعالى رب العالمين অতএব এ আয়াত আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে এই রব স্রষ্টার দিক থেকে প্রতিপালনের দিক থেকে আমাদের আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের সকল সৃষ্টিজীবের স্রষ্টা একমাত্র আল্লাহ সবকিছুর প্রতিপালক সবকিছুর পরিচালক একমাত্র আল্লাহ সুবাহ এটি হলো তাও হেদ আর রুবা এ দৃষ্টিকোণ থেকে আল্লাহ রবিয়া আলমিনের একত্রবাদ তাও হেদ দ্বিতীয় হলো সব কিছুর আবাদত পাওয়ার অধিকার রাখেন তিনি যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন তিনি আবাদত পেতে পারেন যিনি সবকিছুর প্রতিপালন করেন তিনি আবাদত পেতে পারেন যিনি সব কিছুর জীবন ও মরণের একমাত্র মালিক তিনি তো আসলে প্রকৃতপক্ষে সবকিছুর আবাদত পেতে পারেন সেই দৃষ্টিকোণ থেকে এই যে সুন্দর নামগুলি রয়েছে সেই সুন্দর নামগুলির ক্ষেত্রে এবং তার সুন্দর গুণাবলির ক্ষেত্রে একমাত্র তাকে মেনে নেওয়া এটি হলো তাও আল আসমা ওয়াসিফার প্রিয় বন্ধুরা আমরা তাহলে সংক্ষিপ্তভাবে ভাবে প্রকার আলোকেই আমরা জানলাম আল্লাহ আমাদের সবাইকে তৌহিদ ভালো ভাবে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন আসসালামাইকুমুল্লা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 जगत दान अर्थ पर आई अलचलोडिंग नम्बर शून्य শূন্য শূন্য আট তিন সোয়েফট বিআইসি খেউর এ আর এ ওয়াই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট বাংলা মানবতা সমাধান আসসালাম আলাইকুম আহমতুল দূরের এবং কাছে অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি কোরআনের আয়োজনে আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে যারা আমাদের সঙ্গে শরিক হয়েছেন আপনাদেরকে ওয়েলকাম করি এবং আলামিন আল্লাহ আমরা সবাই মিলে দোয়া করি রবুল্লাহ আলমিন আল্লাহআ যেন এই কোরআনের কারণে আমাদেরকে জান্ন দান করেন আমিন কোরআনের কারণে যেন এই দুনিয়াটাকে আল্লাহ রব আলমিন সুন্দর করে দেন ইনশা যে পরিবর্তন করার জন্য কোরআন এসেছে পরিবর্তন যেন আমরা আমাদের দুই চোখে দেখে যেতে পারি আল্লাহ যেন তৌফিক দেন আমিন আলামিন। সম্মানিত ভাই ও বোনেরা যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে শরিক আছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে সুরাতুল্লাহ হেজাব থেকে আমাদের কন্টিনিউ আলোচনা চলছে এবং আজকের আলোচনার বিষয় হল ব্যাস নম্বর ৩৫ ফাইভ নম্বর আয়াতের আলোচনা যেখানে বিশেষ করে স্পেসিফিকলি আমার মা বোনদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন হাইলাইট করেছেন আর সাথে সাথে আমার ভাইদেরকেও আল্লাহ উল্লেখ করেছেন এর আগে সুরাতুল্লাহ হেজাবের বিভিন্ন জায়গাতে আল্লাহ তালা আমার মা বোনদের জন্য স্পেসিফিক হকুমা হেকাম বর্ণনা করছিলেন এখানে আল্লাহ রবাহ আলমিন মেল ফিমেল নারী পুরুষ ম্যান ওম্যান দুটোকে আল্লাহ সমানভাবে নিয়ে এসেছেন এবং সবাই যে ইকুয়াল আল্লাহর আলমিনের কাছে মানুষ হিসেবে সেটা আল্লাহ রবাহ আলমিন এক ইকুয়ালিটির প্রমাণ এখানে দিয়েছেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন বস্মিল্লা রহমিরমুসলিমিন ওলসলিমিনমিন ওলকিত ওসকী না ওষা ওষাবনসীন ওমতীন ওলমতিকার সো ইমিন ইম্হ ফুরো যম ওহ ফথ ওজ কির আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা মুসলিম নর এবং মুসলিম নারী মুসলিম পুরুষ এবং মহিলা নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং মহিলা আর নিশ্চয়ই যারা অনুগত নারী এবং পুরুষ নিশ্চয়ই যারা সত্যবাদী নারী এবং পুরুষ নিশ্চয়ই যারা ধৈর্যশীল নারী এবং পুরুষ নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করা নারী আর পুরুষ নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তায় দানকারী পুরুষ এবং নারী নিশ্চয়ই যারা রোজা রাখনেওয়ালা পুরুষ এবং মহিলা আর নিশ্চয়ই যারা ওইসব পুরুষ যারা নিজেদের লজ্জাস্থানের স্থানের করে আর ওই মহিলা যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে আর ওই পুরুষ যারা